মানবতা সমাধান সসালামালকম ও রহমতুল্লা ওবরক আলহামদুলিল্লা রবীলিন দর্শক শ্রোতা সকলকেই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের এ পর্যায়ের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত শান্তি লাভের উপায় কি আমরা আজকের পর্বে যে আলোচনা নিয়ে আসব সেগুলো আমাদের বিজ্ঞপ আলোচক মন্ডলী বসে আছেন আগে ওনাদের পরিচয় করিয়ে দেয় আমার সাথে আছেন শেখ শহীদ এবং আছেন এবং আরো আছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম সবশেষে উপস্থাপক হিসাবে আমি জাহাঙ্গীর আলম যে বিষয়টি আমরা पूर्वर पर्व आलोचना कर प्रकृत शांति लाभ उपाय एकम्र इसलम एवं इसलमर समस्त विषयवलिस्सरण मध्यमे प्रकृत शांतिार्जित होते यत तबीचु किचु उल्लेख्य विषय रेगुल शांति लाभ उपाय हिसाब से धारण करा अशीलन करा प्रयोजन जे विषय আমি শুনব আজকের বিজ্ঞ আলোচক অত্যাবশ্যকীয় বিষয় আমরা আলোচনা করেছিলাম বিগত পরে যে শাখা প্রশাখা গুলো আছে জি আলহামদুলিল্লাহ আজকে যে বিশ্ব শান্তির জন্য কি আমরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সারা বিশ্ব আমরা যেটা আমাদেরকে যে শান্তির সবচেয়ে বড় উপকরণটি আমাদেরকে আত্মস্থ করতে হবে অর্জন করতে হবে সংরক্ষণ করতে হবে সেটা হলো আমাদের ধর্ম আমাদের দিন আমাদের নীতি যেটাকে হফিজ উদ্দিন বলা হয় কারণ যেমন ত্রিশ নম্বর সুরমের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুমি তোমার চেহারাকে মনকে গোটা অস্তিত্বকে কে দিনের জন্য তুমি প্রতিষ্ঠা করে নাও দিন হয়ে যাও এটা আল্লাহর সে দিন যে দিনের উপরে আল্লাহ গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহরে দিনের মধ্যে কোনো পরিবর্তন নেই পরিবর্তন তাহলে সবার আগে কিন্তু আল্লাহ তালা বলছেন দিনের কথা মানুষ আসলে পৃথিবীতে এসেই সে কোনো না কোনো একটা ধর্ম সে পালন করতেই চায় সে পরিশুদ্ধ হওয়ার জন্য সুখী হওয়ার জন্য শান্তিময় হওয়ার জন্য একটা ধর্ম তার প্রয়োজন এই আমরা দেখি পৃথিবীতে এমন অনেক জাতি পাওয়া যাবে অনেক শহর পাওয়া যাবে যে শহরে হয়তো কোনো বিজ্ঞানী নেই যে শহরে কোনো শিল্প নেই এমন অনেক শহর পাওয়া যাবে কিন্তু কোন শা যাবে না সবার আগে আল্লাহ তালা সবার আগে এই ধর্মকেই সেভ করার উদ্যোগ নিয়েছেন যারা দিনকে ধর্মকে মানতে চায় না তারা দাবি করে যারা নাস্তিক বলি আমরা ঠিকই কিন্তু তারা বলে যে ধর্ম আবার কি প্রকৃতপক্ষে তারাও একটা ধর্ম মেনে চল কারণ যেমন উদাহরণস্বরূপ তিনি হয়তো কোন এক অফিসে কর্মকর্তা হিসেবে আছেন নিশ্চয়ই কি পৃথিবীতে এমন কোন পরিবেশ নেই যেখানে মানুষ ধর্ম ছাড়া চলতে পারে চলতে পারে ধর্ম তাকে অবশ্যই মানতেই হবে কিন্তু সৌভাগ্যবান হলো সেই তোর মধ্যে তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর এ বদত করে একনিষ্ঠ একমুখী হয়ে দিনকে পালন করে খালেস অন্তরে খালেস ভাবে ওখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ একমাত্র দিনে ইসলামকে সকল দিনের উপরে প্রাধান্য এবং জয়যুক্ত করার জন্য আমার সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন অতএব কিছুতেই মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না তো আল্লাহাল বলছেন যে দিন মানলে যে সময়ে সলাতে আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাদেরকে ওই সঠিক পথটা ওই দিনটাই দাও জি সব ধন্যবাদ আলোচনায় আমরা ফিরে আসবো আবার আপনার কাছে प्रकृत शांति लाभ करते हम दिन के जानते चाहब ई बेपारे दिन दिन मूल थीम व्तम्भ जीता केौहिद तौहिद सम्पर् দিনের ব্যাপারে তাহিদ কতটা গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আসল বিষয় নির্যাস যেটা মূল যেটা যেটা ছাড়া দিন হতেই পারে না এটারই নাম হচ্ছে একটা দর্শন তাউল অপরণের আল্লাহ স্পষ্ট ভাবে বলেন অন্য আয়াত আল্লাহ বলছেন পরিপূর্ণের উপর প্রতিষ্ঠিত দিন হতে হবে তাহলে সেই দিনের মাধ্যমে দুনিয়াতেও শান্তি পাওয়া সম্ভব এবং আখরাতেও শান্তি পাওয়া সম্ভব অত্যন্ত মনোযোগ युदी माना दीन, दीन मान खौन, खौन मानार विषयर मान रे एक विषय मेला बोलते चाहिए आल्लाबान अठीक भावे सम्भव তাকে গ্রহণ করা হয় যে তিনি ব্যতীত কোনো খালেক নেই স্রষ্টা নেই তিনি ব্যতীত কোনো মালিক নেই তিনি ব্যতীত কোনো কিছু ক্ষমতা অধিকারী নেই জীবন মৃত্যু তথা জীবন মৃত্যুর মালিক নেই से दृष्टिकोण थे तउहिदेट आल्लापाल दृष्टिकोण द्वित विषय आल्लात पावर की जिन्हें सृष्टि करबाद पवार अमार रखें अवश्य अतएव सुबह ताल जो अबादत करबी जो अबादत करब सकल अबादत शुद्ध एकजन जन्म सम्पादन करब তিনি হলেন আল্লাহ সুবাহিত আরেকটি দিক রয়েছে যে দিকটি আল্লাহ সুবহানি গোটা বিশ্বের মালিক গোটা বিশ্বের খালেক সুতরাং অবশ্যই বা শুধু তার জন্যই বিশেষ কতগুলি বৈশিষ্ট্য নাম এবং তার সুন্দর গুণাবলী রয়েছে পুতপ্র গুণাবলী সেগুলির সাথে অন্য কাউকে শরিক না করা অন্য কাউকে সমপর্যায় মনে না করা শুধু তার জন্যই সেগুলিকে সীমাবদ্ধ রাখা এটার নাম হলো অত্যন্ত মনোজ্ঞ এবং গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক মন্ডলী শুনতে ছিলাম এ পর্যায়ে আমরা বিরতির দ্বার ও প্রান্তে হয়েছি আমরা সামান্য সময়ের বিরতিতে যাবো আসসালাম আলাই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 পথে চলা যায় না তারা কারা প্রতি তো তাদের কথাই পড়ছি বাইরিল তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে দেখুন আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना करनाकुम सुप्रिय दर्शक श्रोता বিরতির পরে আবারও আলোচনার পশরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা তাহিদের গুরুত্বপূর্ণ বিষয়টির উপর আলোকপাত করতেছিলাম আমাদের সম্মানিত আলোচক বৃন্দ তাওহিদের তিনটি প্রকার আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছেন একটা হচ্ছে তৌহিদে রুবু বিয়া আরেকটি হচ্ছে অস্বীকার করার কারো সুযোগ নেই কোনো সুযোগ নেই মুসলিম মানেই তাকে তৌহিদ কে স্বীকার করতেই হবে মুসলিম মানে তাকে তৌহিদ কে স্বীকার করতেই হবে তবে এখানে আমাদের কেউ কেউ কেউ কেউ একটু আপত্তি করতে চান যে তাহিদের এই ধরনের তিন প্রকার এটা কোন কোরআনের আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে বা কোন হাদিসে স্পষ্টভাবে বর্ণনা দেওয়া হয়েছে তা তো দেওয়া হয়নি সুতরাং আমরা এরকম প্রকারে কেন যাব আসলে এই বিষয়টি বলার অপেক্ষা রাখে না কোনো মুসলিম ব্যক্তি যদি একটু কোরআন নিয়ে চিন্তা করে তাহলে দেখতে পায় যে কোরআনুল করিমের প্রতিটি আয়াতেই যেন তাকে তাহিদের কথা বলে দিচ্ছে এবং কোরআনুল করিমের প্রতিটি আয়াত নিয়ে একটু চিন্তা করলে সে অবশ্যই তাহিদের তিন ভাগে পাবে যেমন বলা যেতে পারে সর্বপ্রথম করণকারিমের সুরা যেটি আমাদের মাঝে এরপরে যদি বলি আর রহমান এগুলি আল্লাহা বলি এখানে এরপরে যদি বলি তারপরে গোটা কোরআনুল করিম সম্পূর্ণভাবে ভাবে আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে তৌহিদ ঘুরে ফিরে এই জন্য বলা হয় যে তৌহিদ প্রতিষ্ঠার জন্যই আল্লা সুহানা নাজিল করেছেন কোরআন সহ যত আসমানিকেতহিদের জন্যই আল্লাহ সুবান আমরা তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে গ্রহণ করো না এই বাক্য প্রমাণ করছে যখন একজন সাহাবি আল্লাহ বলছেন যে রসুল যে ব্যক্তি লাহ ইল্লাল্লাহ বলল আল্লাহ তার উপরে কি করে দিলেন একবারে জাহান্নকে হারাম করে দিলেন এই বাক্য প্রমাণ করছে তাহিদ কোরআন যেমন বাক্য প্রমাণ করছে তাহিদ এই বাক্য প্রমাণ করছে তাহিদ যেমন আল্লাহ রসুল সাল্লাম বললেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে বাক্য প্রমাণ করে তাহিদে যেমন আবু মোসা রাজি আল্লাহ বলেন যে মোসা আলাহি সালাম আল্লাহকে বলেছিলেন আল্লা সায়ান আল্লাহ তুমি আমাকে এমন একটা কিছু শিখিয়ে দাও যা দিয়ে আমি তোমাকে ডাকবো এবং তোমার কাছে প্রার্থনা করব। তখন আল্লাহ বললেন যে তাহলে আপনি বলুন তা সালাম বলছেন এই বাক্যগুলি প্রমাণ করে যে আল্লাহ এক আল্লাহ ঠিক এবাদতের বিষয়টি ওখানে দেখা যায় তাহদুর রব যে মজ রাজি আল্লাহ তালা বলছেন যে আল্লাহ রসুল মহকে বললেন মহ হালত্রি একটু বিস্তারিত ভাবে বলি যেমন আমাদের জীবন ঘনিষ্ঠ যে চিত্র আমরা দেখি আমাদের সমাজে রবু বিয়া মানে হলো দানের একজন আল্লা হলো আমার থেকে যা যাবে সব আল্লাহ যা আমার জীবনে আসবে সব আল্লাহ থেকে মাজার কবরে গিয়ে চাইবো কোনো হুজুর কাছে চাইবো না আল্লাহ কাছে আমাকে কে দেবে রব্ হাবলি মিল্লাখানো আছে হে রব আপনি আমাকে একটা পবিত্র সন্তান করুন হয়েছে তাকে ধন সম্পদ কে দেবে সেটা দাতাকে আল্লাহ রবীল ফকির আপনি যে আমি। আপনি সুন্দর কথা বললেন কিন্তু এটা অতি লজ্জাক্তর বিষয় যে আমাদের অনেক নেতা নেত্রীরা এমন আছেন যারা বায়তুল্লা গিয়ে তাওয়াফ করে আসেন এটা তাদের জন্য যথেষ্ট হয় না একটু কথা বলি যে পাক ভারত উপাদেশে যেটা বেশিরভাগ পরিলক্ষিত হয় সেটাই যে কবর মাজারে গিয়ে মৃত মানুষের কাছে যেটা আমরা মানে বলে থাকি জীবন জীবিকা দেন আলোচনা করছিলাম যে প্রকৃত শান্তির উপায় জি শান্তির মালিক হলেন আল্লাহ আল্লাহ শান্তি কারণ আজকে শান্তি আল্লাহর কাছে না চায় কোরআন এবং আলোকে আচ্ছা আমরা যে তহ বিয়ের কথা বলছিলাম যে যা কিছু আমি পেতে পারি আমার জীবনে সবকিছু আল্লাহ থেকে আল্লাহ আমার এখন নিরাপত্তার প্রয়োজন আমি একটা বিপদগ্রস্ত কে দেবে আমাকে নিরাপত্তা দান করবেন তাহলে দান বলতে যা কিছু আছে সবকিছু আমি চাইবো এরপরে আসবে তাহুল শেখ বলেছেন উনিও বলেছেন स्पर्शको पाक भारत उपमहदेश व्याख्या चाहबा शेख अब्दुल उ আসলে এটা তো আল্লাহ যেকোনো কালেমা হলো কমপ্লিট কম্প্রিহেন্সিভুর আল্লাহ বলছেন কালেমা তো রব্বিকা শুধু কেউ তোমার রাবের কালেমা পরিপূর্ণ সতার দিক থেকেও ন্যায় পড়া থেকে কালেমার পূর্ণতা রক্ষা করা এটা আল্লাহ আল্লাহ এটা তো বলেন এটা পরিপূর্ণ কালেমা তিনি বলেছেন আর এই পরিপূর্ণ কালেমাকে ভাগ করা কেটে ফেলা এটা যেটা আমার দিনের মধ্যে নেই বা আমি দিয়ে যাইনি সেটা প্রত্যাখ্যাত হবে প্রত্যাখ্যান করা হবে এটা যদি কুল্লোহাসীন বেদা নতুন যেকোনো প্যাটার্ন জিকিরের হোক নামাজের হোক এবাদতের হোক যে কোনো পেটা নতুন আবিষ্কার করা হবে সেটা পেটা আলোচক বৃন্দকে ধন্যবাদ যেহেতু এ পর্বের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই আমরা এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপমহাদেশে একটি বিভ্রান্তিকর ডেকের নামে যে লতিফা কেন্দ্রিক কিংবা বিভিন্ন পীর মশাইকের দরবারে যে ইসলাম বহির্ভূত যেকির করা হয়ে থাকে এটা ইসলামের সাথে কতখানি সংগতিশীল কিংবা সাংঘর্ষিক আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা এ পর্বের এখানেই পরিসমাপ্ত করছি আকুল ও কাউলিহাদা উলাইকুম আলিসঈদুল মুসলিমিনালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক لا شوى يا الله <سؤال> يا رب العباده <سؤال> फिल्टार कर पानी विशुद्धा विशुद्धार्जित टा किला पवित्र कुरने अनेक बार ये कथा जर्थात তোমরা নামাজ আদায় করো এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলরায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এই জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান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 जाका पाथिये आमदर इमेल कुरून admin at peace tv.tv आपनार दायत्तो पालन कुरे पुरोषका निस्चित कुरून जाकात दिये एडायत्तो पुरून कुरून Peace TV सलाम अलेकुम और रह्मत अल्ला अमी मुहम्मद हाशिर मदनी और आपकारा देख्छे Peace TV बांगला